فلا مضل له. ومن يضلل فلا زي له. ونشهد ان لا الله واخده لا ترجاع. ونشهد ان سيدنا ومولانا محمد ودن صلى الله عليه وعلى إن ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله من الجبين فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا إِنَّ كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ وَقَدْ لَأَحْوَى بِذَنْبٍ وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأي الضحي فلن الضحي فلا يهضر مسلانا أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকদিন পরে কোরবারের যে রাখতে আধা এই তথ্য খুশি আধা তো প্রবাদ হাল্লার জন্য পশু কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করে নিজের খুশি হওয়া এবং ছেলে কুরবানি করার সমান স্বভাব অর্জন করা আলামিন আমাদের জন্য এত কঠিন পরীক্ষা রাখেন নাই হালকা রেখেছে কিন্তু ওই ছেলে প্রমারী সমাজে যে সালেস নিয়ে সওয়াব সবাব করার জন্য হালাল টাকা দ্বারা পশু কুরবানি দিবে আল্লাহ দাদা তাকে আল্লাহকে খুশি করার জন্য যদি ছেলের কুরবানি করে হুকুম তো তাতে যে সব পাওয়া তো এই সমান সহদান করবে যদি প্রত্যেক বছর ঘুরে ঘুরে এই তারিখ আসবে আজরত ইব্রাহিম আলিহ উনি তো আল্লাহ স্থির হইলেন কারণ ত্যাগের কারণে ওরা ত্যাগের ইতিহাসের ঘটনা করলো আল্লাহ বলে এই মাসে আমাদেরকে স্মরণ করে দিয়ে আমাদেরকে নিহাজ করেন তোমরাও যদি আল্লাহ চাও এটা অটোমেটিক হয়ে যাবে না तुम्हारे कुरानी करते हैं आल्ला का कार कत माल आर को मूल्य नहीं मालिक एर को दाम नहीं स्वास्थ्य कत भलो कार चेहरा कत सुंदर कार खानदान कत दामी खानदान এগুলো বাল উপার আল্লাহ দেখবেন যে আপনি আমি আল্লাহর জন্য কি করবেন অনেকে কথা বলে তারা সম্মান অর্জন করতে চান আমার বাবা দিল দাদা অমুক্ত এগুলো বেকার আল্লাহ দরবারে এইগুলো বেকার আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি তারা তার আমল করে চলে ইব্রাহিম খালিল উল্লাহ তল সাথে কিন্তু খালিল্লাহ আল এরা তল বন্ধু সপ্তমী আপনার বন্ধু এখানে গভীর বন্ধু বলা نخبر بعض الناس لكي تشهر وإذ إبتالى إبراهيم ربه بكلمة فأتمهم ترطبا حقا ربك تشهر الله أكبر الله وبركاته عميه مع إبراهيم মারাত্মকটা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন উনি প্রত্যেকটা পরীক্ষায় কামিয়াবি অর্জন করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন এরাজ এরাজ পাঠিয়েছিলেন সন্তানের দৃষ্টি যখন উনি আছেন তখন অন্দ বাচ্চা ছিল নমরূপ লম্বা পিছা নমরূপ তো ইমানা কাউকে ইমান আনতেও দিল না ইমান আল্লাহকে বহল করে দেওয়া এবং ওনাকে বিশাল আগুনের মধ্যে ফেলে দেওয়া হল একটা অনেক সময় আপনি এখন সেটি জানো এখন যেন দরকার আমার এক মহা চাই এখানে এটাকে বলে অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা এটা অগ্নি পরীক্ষা আগুনের মধ্যে আল্লাহ তালা তার কুদ্র দিয়ে আগুনকে বানাইছে মানে ঠান্ডা না শান্তিদায় আল্লাহ আগর যে আল্লাহ তারা হত্যা করলেন উনি আগুন থেকে বেড়ে আস চল্লিশ দিন পর গেলে তারপর উপলব্ধি করলেন এই এলাকায় কেউ ইমান আনবে এর আশা করা যেতেছে তখন ওই এলাকাকে উনি স্বামীর থেকে চলেন ইনি রাগে নিলি আমি ওরা আল্লাহ থেকে চলে रास्ता देख एक बीबी सारा उन्हीं एकमें हजरत लू जिन परवर्तकाले नवीन गई दु जन छाने एग के करे। घेरा चले नमरूद्ध पखड़ा घेरा अल्लाह दिए সব লোকের ভাষা ছিলেন কথা বলবে ধরে নিয়ে আস উনি যখন ঘেরাও পরে গেলেন তো আল্লাহ আলমী উনি আর ভাষা পরিবর্তন করে দিলেন মৃত একটা ভাষা দান করলেন ওই ভাষার নাম হলো এবাম হল এবার একা নবজপত্রিক যে আলামত বলা হয়েছে এই আলামত ওনার মধ্যে পাওয়া গেল না তো তারা ছেড়ে দিলা এলো না দেখেন আল্লাহ বলে আলমিন আর একটা বিবাহ হয়েছিল বটে ওরা মিশরের ডাল বাথা এই কমবক্সের সিস্টেম ছিল যদি জানতে পারতো অমুখের দিবি খুব সুন্দর ওনার দিবি খুব সুন্দর হয়েছিল এটা নম্বর গোয়েন্দা দপ্তর রিপোর্ট দিয়েছে যদি উনি শিখাইছিলেন তুমি বলো না আমি ওনার বোনিয়াছে आज अपनी मुसलमान वो ये ले से दाने शे के के, के भाई से कि एक है स्वामी थी बन केमूला दिए पहाड़े लंबा पतना आत्मा সে পর্যন্ত বিদায় করে দিল লকডন পকা পক্ষি বলে তোমরা বিদায় করেছিল এবং আতি পুজোর ছিল এই ময়দা মানে ক্রাউড ছিল তাহলে তো এই বিষয়ের বাস্তা তাকে ফ্রাও দাওয়া হয়েছে ওই ফেরাও নিজের মেয়েকে হাজে तो, के तो तो तो, में में उनी थे वो आगी आगी। तो के आमी तो उनी में हाजना के के में अल्लाह हाथेरा कर पर उप যেটাকে এখন সিরিয়া বলা হয় আর্মি তো বলা হয় বাংলা বলে সিরিয়া বলতে পারে এই এলাকায় দিনের কাজ করতে লাগে এখন আমার মনের মধ্যে একটা দুঃখ আমি তো কাজ করতে আমার তো কোনো আল্লাহ খুব দোয়া করেন বিহাদিল্লি মিনে মিনাতি আল্লাহ তাহনাকে ধৈর্যশীল একটা সন্তান দিলেন এই সুসংবাদ দিলেন বাক্সার নাম আল্লাহ বলছেন সুসংবাদ দিলাম संतार ah, आला तो दिल आश्चर्य है, है। स्त्री एक तो एकदम बुढ़ी कुलनेल्लामें बुढ़ा तो सं আল্লাহর বলে আলাদলেন এবং হাজেরা তার লোক ইব্রাহিম এরাকে অগ্নি পরীক্ষা দিয়ে আসলেন বছর দুই অগ্নি পরীক্ষা বাইরে লাগলেন আবার বিশ্বের বাচ্চাকে ধরা পড়লেন বিবি দিয়ে গেল আল্লাহ বাড়ি ছিলেন আল্লাহটা বাচ্চাও দিচ্ছে উনি দিনের কাজ করতেছেন এর মধ্যে আবার অপ্নি পরীক্ষা আর অব্দি পরীক্ষা যে আপনার যে বিবি থেকে বাচ্চা হল ওই বিবির বাচ্চাকে আপনি ভারত দেশে আরব দেশের চলবে সাগরের ফিরে এলো ওই দিক চলে যেখানে গাছমালা দেখে আল্লাহ এখানে রাখি না চলো আরো দক্ষিণে চলো এরকম করতে করতে एन जो दायित्ला दायित्लारालाई कितन परीक्षा गा पानी व्यवस्था नहीं किसु नहीं आते कि पानी आ এতদিন ধরে ঘেঁটে চাইছে যাচ্ছে থাকার জায়গায় কিছু বলেন না তখন মা হাজার এখন মিস করলেন এটাই আল্লাহ আদেশ আল্লাহ চলে গেল চলে যাওয়ার পরে থানা পানি শেষ হয়ে গেল এখন কি হবে এখন কি হবে থাকা দাবা মধ্যে খানি ভুগতেছে কোন যায় কিনা কোথাও থানার সন্ধান পাওয়া যায় এক জায়গায় বস্ত একটু দূরত্ব কেন্দ্রে ওই জায়গাটা এখনো পর্যন্ত হানি জায়গা ছাফা মারা চলে এখন পাশে বাস্ত জায়গাটা নেই দ্রুত ছাফা মারা দৌড়াল দৌড়ানোর কোনো কথা নেই স্বাভাবিক ওই জায়গাটা চিন্তা দেওয়া আছে ওই খাম্পার সবুজ জীব এই পাশে খাম্প সবুজ এরকম দুই পাশে দুটা আছে দেখা যায় না ছেলেকে আওয়াজ পাইলেন আওয়াজ পাই তাড়াতাড়ি যাত্রা পরে দেখে নাড়াই উতলায় আসলে আমরা খুব যেটা হয়েছে আল্লাহ তার এই যে দাবি হয়েছে তো সে চলবে আর বন্ধ এবং সেই পানি সারা দুনিয়াতে ভুগছে সারা দুনিয়াতে ভুগতেছে এটি মায়ের দশ দল এটি আগের দশ দল এই পানির মধ্যে দুটা বৈশিষ্ট্য খানাও পানি এটা খানাও পাবে এইভাবে ওনারা চলতে লাগলেন শিশু বাচ্চা এখানে এর মধ্যে একটা গত্রাম কবিল ওরা যেখানে পানি পায় ওখানে থাকে আমি শুকিয়ে আবার আলাদা জায়গায় যায় শুকায় পানি আছে এইখানে দেখেন উপরে তাকিয়ে উঠতেছে দেখায় ঠিক গ্রামের কুয়া তারপর তারা হাজার মতে এখানে অবস্থান করা অনুমতি চাইলে উনিও অনুমতি দিয়ে দিলেন তার দরকার এইরকম একটা নীরব জায়গায় যদি কিন্তু প্রতি বেশি থাকে তাহলে কুয়ার দাবি করতে পারে এবার দাবি করলেন আমাদের এই দাবি মানে ওই তো আর লোক ছিল না একটা কল কালকে একটা পরবর্তীকালে যখন ইসমাইল বড় হয়ে গেছে ওই দ্বারা এখানে পত্রিকা হল পদের একটা মেয়েকে বিবাহ করতেন তো ওই পরে জাপান বয়স তেরো বছর হজর ইসমাইল বয়স যখন তেরো বছর তখন একাধিক আসছিল ইব্রাহিম সরিুল্লাহ নিজের স্ত্রীকে সন্তানকে দেখতে আসলে কিন্তু পরপরা আজি পুত্র তিন দিনই একটা বোঝে একই নিজে নিজে হাতে নিজের একমাত্র সন্তান একমাত্র সন্তান তাকে জবাই করতেছেন জবাই করে ফেলছেন তা কিন্তু দেখেন জবাই করে ফেলছেন এটা দেখেন দেখতেছেন যে জবাই করতেছেন মানে ছুরি চালাইতেছেন এই মন্ত্র দেখতে এক রাজটা দুই রাস্তা তিন রাজা বুঝতে পারলেন আল্লাহ স্পষ্ট হয় আল্লাহ তো জিব্রাইলকে নিয়ে ডাইরেক্ট ওই পাঠাতে পারছেন স্বপ্ন দেখায় কিভাবে লিখতে ওনার দেখাটা অগ্নি পরীক্ষা ছিল ডাইরেক্ট পড়ি পড়াইলে আর কঠিন পরীক্ষা হয়েছিল আল্লাহ হুকুম করতে উনি আল্লাহ পুরা করবেন না তো কে করতে আল্লাহ হুদুপ করতেই কথা স্বপ্নে কিন্তু অনেক রকম ব্যাখ্যা সব দেখা হয় এটা উদ্দেশ্য হয় একজন শব্দ দেখছে ঘরে আছে এক বড় আলেমে কি দেখা বল তারা বের করো ওই ঘরের থেকে তো কেন কেন করে গেছে আপনি কেমন বুঝলেন তুমি কি আমার ব্রেনে কাইদা দাকালু কাই আপা কোন জনপদে যখন প্রবেশ করে তো সপ্নথ করে দেয় এটা আয়াত চিন্তার মধ্যে আছে পুলিশ পা যখন এই খবর মাটি শুনাইলাম রসুল্লা কি বাস্তা ছিলেন না রাজাবাদা কোন জনপদে গেলে ওটা তপন করে तो, की ते ते तो तो तो तो की एक डे तुम हाथ लगे हम وَاذْكُرْ بِنَاسٍ بِالْحَجِّ حَذَرَ الْمَوْتِ فَإِذَا رَكَعْتَ فَهُوَ قَضَاءٌ وَاذْكُرْ بِنَاسٍ بِالْحَجِّ عَلَى ظَهْرِهِ ترى مِئَادَ كِتَابٍ ترى دَالًّا ده تو رستورات ماخذ بدل تابثين بصفه سورتا و كلا ছিল এদের মধ্যে কেউ চোড় আদানের সাথে চলবে কিন্তু ওই একমা মাথায় তো স্বপ্নে এদের মধ্যে নাই স্বপ্নের অনেক রকম ব্যাখ্যা এখন শব্দ কাছে কোরআন শরীর করতেছে বললো আল্লাহ এই ছেলেটা হাতে কোরআন হবে কি দেখতে চাইল তাহার ব্যাখ্যা কি এর জন্য শব্দ একটা ব্যাখ্যা হয় উনি হয়তো ব্যাখ্যা দিবে উনি হয়তো সন্তান দবাই পাবেন না তাহলে পাশ করেন এটাই তো উদ্দেশ্য এই জন্য ডাইরেক্ট গুপ না দিয়ে এটা দিন তিন দার দেখা করা যদি বুঝলেন এটা ছেলেকে বলে তেরো বছর হচ্ছে কারণ ছেলেকেও জানানোর দরকার যদি জবাই করতে আরম্ভ করে ছেলে কি বুঝবি আমার জবাই বুঝতেছে কিছু আগে করা নাই কিচ্ছু নেই আগেই জবাই করতে আরম্ভ এই করতে এই জন্য বললেন আমি শপথ দেখতে আল্লাহ তোমার কি খেয়াল বলতে ছেলে তেরো বছর ছেলে কত হুশিয়ার সে আল্লাহ কপে চাকরি ধরা সে নবী নাই দেখ আল্লাহ আমার কি দরকার আল্লাহ করবে আমার ব্যাপারটা ইনশাল তারা কোনো কথা বললে ওটা কিন্তু রক্ষা করা যায় ওটা তো রক্ষা করা যায় আমি এই করেছিলাম আমি আল্লাহর किन्तु जो आल्ला इंशाल्ला इनशाल्ला इनशाल्ला धैर्यशील प्रमाणित हमें दुनिया चाहे अनेक धर्मशील डाकें हम ईशा ओ कतारे पावे विदय शब्द धर्मशील प्रमाणित हब अहंकार शब्द মহান্ত কথা না বলে যে আল্লাহ তার জমি কত ধৈর্য আমিও কথা বললাম ছেলেকে নিয়ে মেলাধিক রা হয়ে গেল পথে তিন জায়গায় ছয়তালে ঢোকা দিল ইব্রাহিমকে বুঝাইতে চেষ্টা করল তোমার কথা এই ব্যাখ্যা না কিন্তু ভুল ব্যাখ্যা করবে এই ছেলে আল্লাহ চাইলে তোমার রবুয়াতের কাজ করবে কে কাজ না কিন্তু মানুষ আল্লাহ করে দেয় উল্টা মাথা বোঝাইলে ছয়টা নেই বুঝলেন তো তিন জায়গায় ইব্রাহিম উল্লাহ কি করলেন পাথর মানলেন ছয়টাকে সাতটা যেগুলো এখনো হাজির মিনার একদম মুখ পাথায় চলে আসে মিনা ময়দানের মুখ পাথা যে জায়গাটা উনি ছেলেকে কোনো বাদে করতে চাইছিলেন ওই জায়গাটাকে চিহ্নিত করে রাখার জন্য পরবর্তীকালে ওইখানে একটা মসজিদ হয়েছে এই মসজিদের নাম হল সিন্দুরুল কামসা দুমবার দুমবার মসজিদার মসজিদ ঘটনায় যে কত জমায় করতেছে কাটে কটে না কাটে না ছেলে বলল আমরা মানে এই কাটতেছে না আমরা চরিত্র দাঁড় কপ থাকতে পারি বা আমরা ভিতরে আমার দয়া দিচ্ছে মহাপুরি দেখেছি আমাকে আপনি বেশি করে ধাপ দিয়ে দেন তার কথা বলো কুকুর করে সোয়াই সুরি আরো ধার দিয়ে ঠিক স্বপ্ন যা দেখছিলেন ওই পর্যন্ত ডাক দিলাম তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দিল যেটুক সবাই দেখছিল সেকটু দিল ওটুক হয়ে গেছে আমি মসিলিম দেব আমার রাস্তায় ট্যাক্সিকার করে তাদেরকে এরকম করতে থাকতে সেটা সব কিছু আমাকে তাদের জন্য তৈরি হয়ে যায় আমি দেই না দিয়ে তাকে আল্লাহ তৈরি হয়ে যায় সব سأل الله في دور نفسه كثيرا إِنَّا كَذَلِكَ ذَرِزِ الْمُحْزِنِينَ إِنَّا هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينَ الله سيديه بوصد ذلك كم بوضع فوريك بوضع فوريك كم بوضع فوريك كم بوضع فوريك بوضع فوريك আমি জান থেকে আর আল্লাহ বলেছিলেন স্বপ্ন বাস্তবান হয়ে গেছে আর পার্থকে কুরবানি করার দরকার নেই পাঠাইলাম এটা কি করো এটা কুরবানি এটা प्रथम हमारा उठल्लाई कबुल انها لترماني قرر بالمجرد <سؤال> بحودي لترماني أي ضمباء ها سوري للمعقاب شباب شو أيهل خطي وغاله بايت الله تلت صلوك تلت بايت الله تلت بحودي لترماني قرر بالمجرد صلى الله عليه وسلم اتركنا عليه بالآخرين عن إبراهيم عليه السلام ايه قرماني আমার বান্ধবের মধ্যে আমি রাখবো আমি না পশু কুরবানি করতে হবে এই জন্য তাহা নাই তাহার নাই তারা জিজ্ঞেস করছিলেন আমার কোরবানি করতে বলা হয়েছে হাকি কাত কি বলি হুদ বললেন সুন্নত তোমাদের আদি পিতা ইব্রাহিম খালিল্লাহ তাকে দিয়ে আল্লাহ सुंदर जारी करू बल्ला सुन्नत दारि कर आये এরপরে যেহেতু উনার ফসল মহাতুল্লা পিতা ইব্রাহিম হলি উল্লা শুনলেন কয়লাহার বুঝুন এই কোথায় কব সব কি হবে অসীম হাসালা প্রত্যেকটা কঠোর তোমাদেরকে দেখে যাও প্রত্যেকটা কঠোর পরিবর্তন আল্লাহ বল এবং তোমরা দবাই করো তোমরা তো একটু ফুল মাটিতে পড়তেছে রক্ত মাটিতে পড়তেছে কিন্তু এর আগে আল্লাহ বরবারে তোমরা দেখতে পাইবেশী হয়ে গেল এই কথা স্মরণ করে খুশি হয়ে যাও খুশি হয়ে যেতে এই কি নাম দেওয়া হয়েছে ঈদুল আজহা কুরবানের খুশি ঈদ আসা কেন দেওয়া হয়েছে আপনি তো দেখেন रक्त जमीन पड़ा लगे अल्लाह कल चले गए कब दिन दीबे इतिहास عالو سيتو থাকবে حقبية خارم عروس صحيحة تبريلوني بي ان الله و جنة دان مال قرماني طرح جنة ترعو تخوضو غابي اي جون اي تياسة اللح صلى قرآن بارد بلند الله و أكبر اما لك اي جنود بطو بجنة تو عني اي لبارك اسو مسائل مسلا مسائل واقع زبار بولنده قرمان আমি ধারাবাহিক করতেছি করছিলাম দিনভাবে চাষ করতেছে যাকে আল্লাহ তারা তফিস দিচ্ছেন নয় তারিখ পর্যন্ত যাদের দিনে কোন কঠোর পরিশ্রম নেই তাদের জন্য সহজ নয় তারিখ পর্যন্ত আর যাদের নাকি কঠোর পরিশ্রম আছে অন্য কোন সমস্যা আছে चेस्टा कर रोजापी की मंगलवार तरग सोमवार रोवार रास्ते की एक रोजा रशील দুই বছরের গোলাপ করে নতুন বছরের একটা হোজা হচ্ছে দাদা আসলে আসতেছি সামনে মহাগবাস ওই হোজা যারা তো এক বছরের কোনো না হয় আর এইটা দ্বারা দুই বছরের কোন না হয় এই একটা কথা এই ঈদের আগের দিন থেকে তার মানে সোমবার সদর থেকে তাকবির পরে একবার করে মা বাকবীর তাস্তিক কুরবানি তো করা যায় দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করা যায় এর প্রতি কেউ না করে অথচ অজীব ছিল তো তার করলে ও হবে না কোরবানির সম পরিমাণ টাকা গরিবদেরকে দান করে দিতে হবে কোরবানের সমা গরিব মিষ্টি দান করতে হবে না তো কোরবানি করা যাবে তিন দিন কিন্তু এই চাকরির তাক্তিকটা করতে হবে তারপরে তিন দিনের পরে কোরবানির দশ এগারো বারো ये तेरह तिख अठर पढ़ते नयिख सकाल नय सकाल आज तेरह तारीख अठर प्रत्येक जो पढ़ा चीज ना पढ़ा सांघातिक बोना सांघातिक बोधा तो जो भूलार पढ़ा এই তাতবির দেখা যায় তিনবার করা অথচ কিতাবে দেখা যাচ্ছে যে একবার তিনবার করতে হবে একবার করতে হবে तीन बारे भूल चालू है तुम्हें गलावा पढ़ा क्या क्या हुई हाजी पारे? पारे. हाजी सब अवस्था की पड़ते बलाबिया लब्बाइल्ला नयिख तर तिख पो बला आगे एक जो आगे तर गुना साथ ही तकबीरे तप्रिक ना पड़े तो कितिया এটা পড়ার সময় নেই সময়টা আর হয়ে গেল থামানোর পরে পড়তে হয় এখন তাকে আল্লাহ দরবারে তব্যাখান করার ছাড়া আর কোন রাস্তা নেই আপনাদের আত্মীয় সুজনরা হ্যাঁ দরকার ফোনে বলে দেবেন যে এটা আগে পড়বা তারিখ থেকে প্রত্যেক নামাজের পর তারপরে তসিক আগে পড়বা তাল বিয়েটা দ্বিতীয় পর্যায়ে পড়ে যাবে না মনে যে কোন একটা আগে বললে হল যে একটা আগে বললে হলো হবে না ঠিক করতে হবে একটা আহ এরপরে যখন ঈদুল আজহার দিন আসবে ঈদুল আজহার কিন্তু শুনল আসবে না হ্যাঁ কিন্তু আপনাদেরকে বলা হয় করতে হবে তারপরে কি করতে হবে গোসল করতে হবে করতে হবে তারপরে যদি নূতন লেবাস থাকে ভালো নতুন না থাকে যেগুলো আছে এর মধ্যে তারা ভালো ভালো মানে রেশমি না ভালো মানে কাকমুল নিতে না রাহুল্লাহ তার ভালো আছে এটা করু লাগাবে আওয়াজ করে পড়তে পড়তে ঈদগাহের দিকে যাবে ঈদুল ক্ষেত্রে আস্তে আস্তে পড়তে আর এই দেশ ওইদিন আমাদের পরে পড়তেছে ওটা উচ্চ স্বরে পড়তে সেখানে প্রথম নামাজ হবে নামাজের পরে কি হবে হোদ্ হবে এই হোদ্দের একটা বুল চালু রেখে অর্থাৎ আপনাদের আসবে खतीब के चालू हो गए खुदवार ना टक् पढ़े खुदवार नाचखाना नाचखाना कि पढ़े टक्तिकाकेत पढ़ा दल की पायला सद्वार शुरूते शुद्ध तकम अल्लाह इयार শুধু তাকবে পয়কার বলবে না আর নেই বাচ্চারা কিচ্ছু দ্বিতীয় খোদ্ শুরুতে সাতবার বলবেন দ্বিতীয় খোদ্ধার শেষে চোদ্দবার বলবেন শুধু কি এভাবে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এইভাবে প্রথম খুব শুরুতে পার बार बार पढ़े ধর উনি বস্তা দাঁড়ানা নিজে উল্টা করতে আসার মানুষগুলোকে মুখে হারাব তাদের মধ্যে মুসাল মধ্যে কোনো কিছু মুখে পড়া হারাব এমন কি অঞ্চলের মুখে আসবে সেখানে হারাব অন্তরে করতে পারবে মুখে কিছু করা যায় নেই দুধ খুদ্ার মধ্যে মুখে কিছু পড়া যায় অনেক জায়গায় দেখবেন খুদ্ার মধ্যে কালেকশন করে লালটা সতীক সালের উমানা আলাটা সরের উমান সব বিদ্যুৎ পানিয়ে দিলেন ইলে উঠান তার বাদে ভালো ভালো করেন প্রয়োজন থাকে তাদেরকে দিলেন কিন্তু ব্যক্তির তাদের উঠাইলে তাকে বিদ্যুৎ বানিয়ে দেওয়া হয় এইভাবে বিকুল না যায় जा शुरू है ईदर सुन्नतर मध्य कुली नहीं सुंदर गोल करते उत्सव क्या करते हैं कुलागुली को क्यों नहीं, नहीं। गलत जिस এটা সাক্ষাতের জন্য কারোর সাথে অনেকদিন পরেও যে সাক্ষাৎ হয় এক বছর দুই বছর পরে সাক্ষাৎ হল যে ঈদের আগে সাক্ষাৎ হয় ঈদের আগে পরে দেখা ঈদের আগে লোকের সাথে দেখা যাবে কোলাপুলি করে ঈদের পরে হয়েছে ওই বড় কেন করতেছে যার সাথে সকাল তার সাথে কেন করতেছে সরকার আছে তাদের সাথে সালাম মুস্তা পাওয়া দীর্ঘদিন কারোর সাথে অনেকদিন পর দেখা হলে সাক্ষাৎ সুন্দর যাবে শুধু তার সাথে বলবেন সেটা সতর্ক সাত করে চিন্তা করবেন আর ভুড়ি গল না ভুড়ি দিয়ে তারা এটা এই জায়গাটা দুবে আমার ডায় আমার ডায় এই জায়গাটা লাগবে এই আর আমরা দেখেন না শুরু হবে কুরবানি ঠিক আছে কুরবানির মাস তোমাকে বলা হয়েছে আর কিছু বলে দেওয়া হয়েছে কান কাটা তারপরে কানা অন্ধ খুডা, দুর্বল কুরবানের ময়দান পর্যন্ত হাজে আসতে পারছে এত দুর্বল এইসব জানুয়ার দিয়ে কোরবানি হবে এই কুরবানের জানুয়ার তো হাসানোর ময়দানে আমার জন্য সাড়ি হবে কারণ দাঁড়িয়ে জানলার তো লইবেন কেউ নেই <smart> दुर्बलता खो चलते गाड़ी मानस भलो गाड़ी केस्टा कर फ्रेशर फ्रेशर क्या देखते पृष्टपुष्ट जागार्वित कथा जैसे गरीब करल्ला के रीब अरे गोत तो एम करी थे अल्लाख राजी सब अर्जन करा क्योंकि हार हर सबा चलासी क्यों जो गस्तु खानी घर सबा चलासी क्यों आकजन पक्ष अंश निच्चे तरह भाई पक्ष से अंश निचित तुम्हारे दिए नहीं ना सर तो भाई सब भारत करते नहीं टा कैरक जर पक्ष तस्पष्ट भाषा परमिशन दिए निर्बानी करबानी नीति पढ़ा सबसे उत्तम না এটা দরকার আলেম দিয়ে করাইবেন আলমের জন্য আল্লাহ জবাই করে দেবে খেলা ওটা তো কেনার সময় আপনার যে কিনতেন অটোমেটিক তাদের নামে হবে যে এমন না শুকুরের নামগুলো পড়লে ওটা তাদের নামে হবে আর নামু না পড়লে অতটা নাম পড়া কোনো জরুরি আল্লাহ একটা কথাও শরীর খুব ভার থাকছে এবং সেটা যে জানোয়ারের কাছে জানুয়ারকে দেখাইতে দেখাইতে আনবে না জানুয়ার তো কষ্ট দেওয়া যায় সেই অযথা অযথা একটা জানুয়ার তো কষ্ট দেওয়া শীতকালে সুরি লুকাই আনতে হবে লুকাই আনতে হবে হঠাৎ করে বুঝবেন তো জানুয়ার তো আপনি অযথা কষ্ট দিবেন একটা জানুয়ার করবার দিচ্ছেন ওর পাশে আর জানোয়ার কুরবানি দিতে করা হয়েছে কোরবানি হয়ে যাবে আপনার গুণা হবে না যতদূর সম্ভব প্রত্যেকটা সে পান করতে হবে অন্য জানোয়ারগুলো না দেখে তাদেরকে অযথা কথা না দেওয়া হয় ভুটা তুলে করা তাকে কোরবানি করি দেখানো তার সামনে আর জানোয়ার কুরবানি করা সব ওকে কষ্ট দেওয়া হয় না একটু কষ্টে দেন আপনি এত তাহলে দেখবেন বেরোবেন তার কত কষ্টে পেরবেন এটা না যায় অনেকে এই কষাই কে তারা গোস্ত বান তাদেরকে ওই কুরবানির গোস্ত দিয়ে বা কুরবানির চামড়া দিয়ে কুরবানি চাম টাকা দিয়ে বিনিময় দেয় না যায় ওদের বিনিময় দিতে হলে আপনার পকেটে টাকা দিয়ে দিতে হবে কোনো কিছু দিয়ে চামড়া হোক চামড়ার টাকা হোক কুরবানি গোষ্ঠ হোক হ্যাঁ কুরবানি গোষ্ঠ এমনি দেন সবাই দেওয়া হয় তাদেরকেও দেন কুরবানির গোষ্ঠ তো আপনার কোন অমুসলিম প্রতিবেশী থাকে তাকেও দেওয়া যায় টাকা দেওয়া যায় তাদেরকে দেখাত দেওয়া যায় না দেওয়া যায় না অসর দেওয়া যায় না কুরবানিগ্রস্ত দেওয়া যায় সবকা করা না যদি কেউ দিদি পুরাটা খায় সব কেমন করবে তার জন্য অংশগ্রহণ করা হয় যে এদেরকে অংশগ্রহণ করাইলে পরে ইসলামের দিকে আগাইবে ইসলামের দেওয়া দিলে কি হবে সহজ হবে তো देगा शरीफ मिली कर एक, तब एक, एक तो बड़ा कदम शरीक हुआ बेड़ा दो बकरी बस होते हैं गरु महिष दुई बस पाँच ऊल पांच बस बस बड़ जान मैं गरु महिटू सर्वोत्त सात बस होते हैं একজনও করতে পারে দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন সব দাঁড়িয়ে কিন্তু গোষ্ঠ বর্জন করার সময় আন্দাজ করে ভাগ করবেন না অবশ্যই কি করে দাড়ি না গোষ্ঠবর্জন করবেন উত্তম হলো সব মতো যদি খাওয়া যায় উত্তম হলো তিন ভাগ করে একবার ভাগ নিজের জন্য রাখেন এক ভাগ আত্মীয় দেন একবার। এগুলো উত্তম সবচেয়ে আরামড়া চামড়া যদি পাকা করে আপনি ব্যবহার করেন তো যাইবে পাকা করে যদি আপনি ব্যবহার করেন কুরবানির চামড়া তো যাইবে কিন্তু যখনই ব্যসবেন এক নম্বর কথা হলো কুরবানি জন্য নিজের চামড়া নিজে নিজের বাড়ির চামড়া নিজের বেড়ে বিক্রি করা বিক্রি করাই এক পুকুর এখন বিক্রি করে ফেললেন এখন ওই টাকা আর নিজের কোনো কাজে লাগাইতে পারবেন না ওটা করা যায় করা কি আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা নিজেরা কেউ ব্যসবেন না এটা মকরু হয়ে গেল এত অসুবিধা কি রাখেন এই দুজনের তরিকা দেখার তরিকা নেই পরামর্শ দিব দেখবেন দেখলে একটা মকরু হয় দ্বিতীয় আপনি কম টাকা পাবেন তো কম টাকা পাইলে কম টাকা সব পাবেন এবার তো তোমাদের কিন্তু দাম কম হবে বিদেশে গতবার যেগুলো কিনছিল তারা কি এখনো বেঁচতে পারবে আল্লাহ ভালো যাবে দাম কম হবে আল্লাহ তো আপনি তো দাম খুব কম কত টাকা উঠছে আপনি পাঁচশো টাকা আছে তো পাঁচশো টাকা সস আপনি চান করে একটা প্রতিষ্ঠায় দিতে বিচার হ্যাঁ সেখানে আপনার পাঁচশো টাকা দুনিয়ার ব্যাপারে খুব বুদ্ধি থাকেন কিন্তু টাকার বুদ্ধি নেই পাঁচশো টাকা লস হয়ে পঁচিশ দিয়ে দেবেন বিক্রি হয় আপনি পাঁচশো টাকার টাকা এখানে দিবেন আর আমাদের ছাত্রপতি থাকির আম্বানি আছে তাদেরও একটু সরব থাকবে অত গরি আসেন আমার তো ওই দিকে যায় তারপিকেও আসেন आपके हमेशा तक सबल तो दी है तेरे स्टॉप पे ग এবং কোরআন আল্লাহ জমিনে কাজ করা যে সবকায় একটাও সব হবে ডান এবং সবকাড়িয়া এই ছেলেমেলেগুলো আলম হবে তারা আলম বানাবে এইবার পর্যন্ত চলবে নাও চলবে তো আমি এই আবেদন রেখে ইনশাআল্লাহ এই মানুষ খেয়াল রাখবেন আরো যে সমস্ত হকালী মাদ্রাসা আছে এগুলো খেয়াল রাখবেন এখন আমাদের স্যানিটাইসার একটু কিছু কথা বলতে চান এরপর আন্দোলন করে নেব এবং ওই ঈদের বলতে হবে